আলহামদুলিল্লাহ নবীন মোহাম্মদিহি আজমাইন আমাদের শুরু হচ্ছে আজকে সুর আলাফ একশো উনাশি নম্বর আয় থেকে আল্লাহ তুপা ই করেন আর নিশ্চয় আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য তাদের দিল আছে কিন্তু এই দিল অন্তর দিয়ে তারা কিছুই বুঝতে পারে না বুঝতে চায় না বিহা তাদের চোখ রয়েছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখতে পায় না দেখার চেষ্টা করে না লা বিহা তাদের কান রয়েছে এই কানকে ব্যবহার করে তারা কিছু শুনতে চায় না শোনার চেষ্টা করে না উলা ইকাকাল আনা আম এরা হচ্ছে পশুর ন্যায় পশুর মতো এদের অবস্থা বালহুম আগল বরং তারা এরছে আরো গুমরাহ আরো বিভ্রান্ত উল্যা ইকুল গাফেলুন এরা হচ্ছে একেবারে গাফেল প্রকৃতির লোকগুলো এই আয় প্রথমত আসে যে আল্লাহ তালাই সৃষ্টি করেছেন এদেরকে জাহার নামের যাওয়ার জন্য তুই ওদের দোষ কি আর অত জাহার নামে যেতে হচ্ছে আল্লাহ সৃষ্টি করলেন কেন আল্লাহ রব আলমীর ইচ্ছা তিনি মানুষকে সবাইকে তিনি সৃষ্টি করেছেন কি কাদের জন্য যাহা নামে যাওয়ার জন্য অন্য কি বলেছে। আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য এটাতে আসল মাকসু কিন্তু আল্লাহ আল্লাহতালা ভালো করেই জানেন সৃষ্টির আগেও জানেন সৃষ্টি করা হলে এরা সবাই আল্লাহর ইবাদত ঠিক মতো করবে না কিন্তু আল্লাহতলা পরীক্ষা করার জন্য মানব জাতিকে এবং ইনসানকে এই কাজে লাগিয়ে পরীক্ষা করে দেখবেন কারা ইবাদা আল্লাহ তালা সৃষ্টির দিকে দায়ী করে দোষ দিয়ে কেউ সাথে পারবে না আল্লাহ তালাকে দায়ী করার কোন অবকাশ নেই প্রত্যেক মানুষকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন ভালো মন্দ বোঝার জন্য গুনার কাজ কোনটা নেকির কাজ কোনটা যে গুনা করে সেও বুঝে যে গুনার কাজটা কি ঠিক না ঠিক নয় অপরাধীরাও জানে যে তারা অপরাধ করছে কাজে যারা শুনে অপরাধের রাস্তা বেশি নেয় তাদের জন্য তো জাহার্নাম লাগবে এই জন্য আল্লাহ তালা জানাম সৃষ্টি করেছে আর সেখানে যে তারা দাবি সেটা আল্লাহ ইন অ্যাডভান্স জানেন নাকি জানেন না আমরা তো আগে জানি না কিছু আমরা তো অ্যাডভান্স জানি না ভবিষ্যৎ জানি না কিন্তু আল্লাহ তালা জানেন তার ভিত্তিতে তিনি বলেছেন এদের কাজ দেখলে মনে হয় তাদেরকে অবশ্যই আল্লাহতালা অনেক হাদিস এসেছে যে আল্লাহ তালা সৃষ্টির মধ্যে তাকদের ফলা অনেক আগে করে দিয়েছেন আকাশ জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে ফয়সলা করে দিয়েছেন তখনই ফেসাতে যাবে পরবর্তী পর্যায়ে চার মাসের অবস্থায় জান্নাতি হবে না সে কি ক্রিমিনাল হবে জাহান নামি হবে এগুলো ফয়সলা করার জন্য ফেরজটাকে চার মাসের সময় মায়ের প্যাটে পাঠিয়ে দিয়েছেন রুখ পাঠানোর সময় সব লেখে দিয়ে আসতে এভাবে করে তো আল্লাহ তালার পক্ষ থেকে গুলো লিপিবদ্ধ করা হয়েছে তাকে দিলে লেখা হয়েছে তো কিসের ভিত্তিতে লিখেছেন আল্লাহ তালা যে আল্লাহ তালা জানেন তারা কি করবে এই জ্ঞানের ভিত্তিতে আল্লাহ তালা লিখে রেখেছেন কাজে এই কথাগুলোর অর্থ হচ্ছে এই মানুষ যেন সাবধান হয় যে জাহান নামে যাওয়ার জন্য সে যেন তৈরি না হয় তাকে সে রাস্তা সে পাল্টায় সেই রাস্তায় আসে কিন্তু দুনিয়ার মানুষের অনেকের মনে হয় যেন একটা প্রচন্ড বেগে কোন দিকে যায় আমার দিকে যায় এবং সেই কথা আর কি হাদিসে রসুল বলেছেন হাদিস অনেকবার আপনারা শুনেছেন আবার শোনা হোক যে শীতের দিনে এক লোকে যদি আগুন জ্বালায় কোন জায়গায় আমাদের দেশে সন্ধ্যার দিকে তখন পতঙ্গ পাল ওই প্রকার পাখা গজালে তারা কোন দিকে ছোটে আগুনের দিকে হুমড়ি খেয়ে পড়তে যায় আর সেই লোকটি একটা কাপড়ের বড় একটা চাদর জাতি কিছু এরকম করে এগুলাকে তাড়িয়ে দেয় বাতাস করে সরিয়ে দেয় যারা তাতে তারা আগুনে না পরে কিন্তু তার কথা কি তারা শুনে এদিকে তারালে থেকে এসে তারা ধপ করে আগুনে ঝাঁপ দেয় আত্মহুতি দেয় এবং মরে যায় এই যে তাদের আগুনের দিকে বেগে থামানো যায় না নবী করিম সাল্লাম সেই এক্সাম্পলটা দিয়ে বললেন যে আমার এবং দুনিয়ার মানুষের অবস্থা তাই আমি লোকগুলোকে জানলাতে নেওয়ার জন্য তাদেরকে ডাকি আল্লাহর দিকে তারা জাহান নামের দিকে যেতে চাই আমি তাদের কোমর ধরে প্রবণতা জাহান নামের দিকে যাওয়ার গুণার দিকে যাওয়ার নাফর দিকে যাওয়ার অন্যায় অবিচারের দিকে যাওয়ার জুলুমের দিকে যাওয়ার মানুষের একটা প্রতিযোগিতা আজকে এক ভাই বলছিলেন যে তাদের বাড়ি একটা শহরে লম্বা সুন্দর জায়গা আছে তারা যাচ্ছে। নিয়ে যাওয়ার কথা সেই ব্যাপারে জাহিদ কিছু অন্য তরীকায় কোন তদ্বিত বুকের আপাতত কিছু থামিয়েছেন এই যে মানুষের এটা জান্নাতের দিকে যাওয়ার জন্য দখল করছে না জাহান যাওয়ার জন্য তাকে বোঝানো যায় না কয়েকবার তাকে বোঝানো হয়েছে তারপরে তাকে থামানো যাচ্ছে না জাহার নামে যাওয়ার আগুন খাওয়ার কি শখ মানুষে। কি তীব্র তার ভিতরে এই দখল করার নেশা তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে যে মানুষ মনে হয় যেন জাহার নামে যাওয়া যেন সৃষ্টি হয়েছে তার কোন আর কোন চিন্তা করার দরকার নেই জাহার নামে যাওয়াই তার কাজ ওইদিকে সে যেতে চায় এবং এই লোকগুলো তা আল্লাহ তালা সেম জিনিস দিয়েছেন যেগুলোর দিকে হৃদায়ত পাওয়া যায় যেগুলো দিয়ে মানুষ আল্লাহ দিকে আসতে পারে বুঝতে পারে জানতে পারে ভালো মন্দ সেগুলোর জন্য অন্তরের মধ্যে অনুভূতি লাগে দিল দিয়েছেন সবাইকে ভালো মন্দ বোঝার জন্য বিবেক আছে দিলে মধ্যে ঠিক কিনা বলেন বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ এবং চোখ দিয়েছেন ভালো মন্দ বোঝার জন্য কান দিয়েছেন ভালো মন্দ শোনার জন্য বুঝার জন্য এগুলো সব দিয়েছেন সবাইকে যাদেরকে আল্লাহ ডিজার্ভার করেছেন কোন কারণে আল্লাহ তালা তাদের ব্যাপারে এগুলো হ্যাঁ ঠিক মতো তাদের সেন্স দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন অনুভূতি দিয়েছেন দিল দিয়েছেন দিল বলে এই জিনিসটা ভালো আপনার দিলেই বলবে এই জিনিসটা খারাপ আল বেদ কালবুক। তোমার নিজের মধ্যেই সে ব্যাপারে খুদ খুতি আছে আর অকারে আলাস আর মানুষ যাতে যদি ট্যাপায় আমি এগুলো করি তাহলে এটা তোমার কাছে একটু খারাপ লাগে দিল অনেক সময় মানুষকে গাইড করে ন্যাচারালি ফেতর আল্লাহ আমাদের ভালো মন্দ বোঝা তফিক দিয়েছেন ফুজুর এবং তাকুয়া কিভাবে হয় কোনটা নেকির আগ্রহ এগুলো দিয়েছেন প্রত্যেকটি অন্তর দিয়েছেন আবার তাকুয়ার আগ্রহ আবার অপরদিকে খারাপ জিনিস কোনটা খারাপ জিনিস করার খাহের আসে মনের মধ্যে হয় এগুলো আল্লাহ চিন্তা করতে কাজে লাগায় না বিবেকটি খরচ করতে চায় না লাখুন বিহা। তাদের অন্তর ঠিকই আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা কিছুই মনে যেন বুঝতে পারে না আপনি কতক্ষণ বুঝালে এই সমস্ত লোকদেরকে কতক্ষণ ওয়াজ করলেন পাঁচ মিনিট দশ মিনিট বসান সে বুঝবে উঠে যাবে তার অন্তরের মধ্যে মনে কিছু ঢুকল না মনে হয় তাদের চোখ রয়েছে তা দেখতে পায় না চোখ দিয়ে দেখা যায় অনেক কিছু দুনিয়াতে অনেক কিছু আমাদের সামনে দেখেছি যে বেশি অপরাধী ক্রিমিনাল আল্লাহ তালা তাকে ধরে ফেলেছেন তার সাক্ষাৎ সমুচিত সাক্ষী শাস্তি হয়েছে আমরা এরকম কিছু ঘটনা অনেক বড় মস্তান গডফার সন্ত্রাসীর হোতা তার কি করুণ পরিণতি আমাদের সমাজে মাঝে মধ্যে হয় তার যে অ্যাসিস্টেন্ট আছে সেই তাকে শ্বাস করে তাদের মধ্যে দুই গ্রুপ হয়ে যায় এক গ্রুপ আরেক গ্রুপকে শ্বাস করছে এরকম ঘটনা বড় মাছ চান কতজনকে খুন করেছে তাকে খুন করার জন্য আরেক মাস চানি হয়ে আসে আল্লাহ দেখাচ্ছেন এইগুলো দেখ শিক্ষা গ্রহণ থাকবে আর কিছু মারি কিন্তু তাকে যে একদিন মারা হবে আচ্ছা তাকে কোন ক্রিমিনাল মারল না কিন্তু মরা লাগবে কিনা মালাকুল মৌ তার জন্য কি সময় আরো কয়েকশো বছর বাড়াই দিবে তাকে তো মূর্তি হবে কেন শিখে না যখন মরে সব ফেলে চলে যায় এত বড় সাম্রাজ্য করেছ এতো বাড়ি এত টাকা এত ক্ষমতা এত পয়সা সবগুলো ফেলে কোথায় নন মুসলিম বিশ্ববিজয়ী ছিল তার কাহিনী আপনারা শুনেছেন যখন তার মৃত্যু এসে গেল আরেক ব্যার দখলে ব্যস্ত আছে তার মৃত্যুর সাকারাত চলছে সেটি আর পেয়েছে তার কারণ বললো যে আমার লাস্ট আমার দেশে নিজেই নিয়ে যাবি ক্যারি করে যাবিজে আমার হাত দুটো কাফন থেকে কাপড় থেকে বের করে খাটিয়া নিচে লটকাই দিবি এইভাবে করে কেন দুনিয়ার মানুষ দেখুক আমি বিশ্ব বিজয় করে এখন আমি খালি হাতে চলে যাচ্ছি আমার মৃত্যুর পরে কিছুই নিতে পারছি না একটা নন মুসলিম এরকম চিন্তা করবো তো কাজেই দেখে এগুলো দেখে এগুলো বোঝার চিন্তার জন্য আল্লাহ তালা আমাদেরকে সবগুলো অঙ্ক প্রত্যঙ্ক সবগুলো এই সমস্ত সেন্স গুলো দিয়েছেন পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন কাজে লাগিয়েছি আমরা লাগাই না অনেকেই লাগাই না চোখ থাকতেও দেখে না আল্লাহর সৃষ্টি এত সুন্দর করে এত সুন্দর সৃষ্টি দেখলেই তো বোঝা যায় সৃষ্টিকর্তা আসেন আল্লাহ মাটির নিচে থেকে গোলাপের চারা উঠে আর তার মধ্যে কত কারুকর্য করে এত সুন্দর রং কি সুন্দর গ্রাম কে সৃষ্টি করলো এগুলো হ্যাঁ এগুলো লাগে নাকি যাদেরকে আল্লাহ বুঝ দেয় না তাদেরকে দিকে তাকিয়ে থাকে আহ সৃষ্টি কত সুন্দর আর সৃষ্টি করলেন কি তার দিকে একটু যাও এই জন্য আল্লাহ বলেছেন নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টির মধ্যে কত যে নিদর্শন আছে তারপরে আকার জমিনে সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন আছে কাদের জন্য যারা বিবেক সম্পন্ন জ্ঞানী যাদেরকে তারা জ্ঞানকে কাজে লাগায় তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে দেখার সঙ্গে সঙ্গে যখন দেখি এত সুন্দর সৃষ্টি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন এত সুন্দর ফুল এত সুন্দর পাখি এত সুন্দর বাচ্চা ফুটফুটে দেখতে কত সুন্দর লাগছে মাসা আল্লাহ এত বিশাল সাগর এই সব কিছু দেখে দেখার পরে আল্লাহর তারা কি বলে আল্লাহ এই সব কিছু আপনি বেহুদা বেকার সৃষ্টি করেননি আপনি কত পবিত্র কত মহান কত ক্ষমতা আপনার তখনই তাদের মনে পড়ে যায় সে আল্লাহ এত বড় আল্লাহ সামনে সে ঠিকমতো তার বন্দেগি করছে গোলামি করছে না মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে ব্যাদবি করছে নাফরমানি করে এই জন্য সে অনুতপ্ত হয়ে সঙ্গে সঙ্গে দোয়া করে আল্লাহর ভয় তখনই সে বলে ওঠে যে আল্লাহ আমাকে জানান আমার আগুন থেকে বাঁচিয়ে দেন যে এই যে সৃষ্টি দেখু দেখুক সে দেখে শিক্ষা নেই এরা দেখে ও শিক্ষা নেয় না তাদের কান রয়েছে আল্লাহর কোরআনের কথা ইসলামের কথা আল্লাহ মিডিয়ার মাধ্যমে সব জায়গায় শোনা যাচ্ছে কত কিছু দেখে মানুষ ব্রাউজিং করে এখানে এটা সেটা দেখে এরপরে ঘুরায় পর্দা স্ক্রিন এ ছোট স্ক্রিন বড় স্ক্রিন কত ইনফরমেশন পায় ইসলামের ইনফরমেশন কিছু পাওয়া যায় না এত সুন্দর কথাগুলো পাওয়া যায় না সব যায় সব ভাষায় না ভালো কথা শুনবে না কালকেও কাজে লাগালো না শুনতে পেল না আল্লাহর কথা তারা জীবনী কাকালুম আদল এরা হচ্ছে পশুর ন্যায় পশুর মত এরা বরঞ্চ তার চেয়ে বিভ্রান্ত পশুর মতো তুমি একটা পশু ছাড়া কিছু না তুমি একটা জানোয়ার আল্লা একজনকে সে কিভাবে নেবে জিনিসটা মানুষের আশ্রাফুল মালুকা এত উঁচু আল্লাহ তাল্লাহ করেছেন মানুষকে সান দিয়েছে সমস্ত সৃষ্টির সেরা কে মানুষ আশ্রাফুল মালুকা আর মানুষের সৃষ্টিকে আল্লাহ কত সুন্দর করে করেছেন কি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি কি সুন্দর স্ট্রাকচার গঠন চেহারা প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি কাজে এইরকম মানুষকে আল্লাহ সব সমস্ত সৃষ্টির তুলনায় এত সুন্দর করে সৃষ্টি করেছেন কোন সৃষ্টি এর চেয়ে বেশি সুন্দর লাগে আপনার কাছে কেউ যদি একটা পাখি দেখেছি আর সুন্দর কোন সৃষ্টি হতে পারে না সৃষ্টি সষ্টা যিনি তিনি বলছেন এখন এই সৃষ্টি যখন তার সান রক্ষা করে না তার যে পজিশন তাকে যে মহান কাজের জন্য লাগানো হয়েছে সৃষ্টি করা হয়েছে তার মহৎ কাজ ইনসা ইল্লালী আবু যে মহৎ কাজ সবচেয়ে বড় কাজ আলারিবাদ সে কাজ যখন সে থাকে না তখন সে আর মানুষের মর্যাদায় থাকে না অনেক নিচে নেমে আসে তখন কি হয়ে যায় আজফালা একদম সৃষ্টির একদম নিচে সে সবচেয়ে নিচের প্রকৃতিতে সে হয়ে যায় কাজে শুধু জানোয়ার নয় জানুয়ার লেভেলে আল্লাহ বলে তারপরে থামলেন না বাল হুম আদল জানুয়ার চেয়ে মানুষ আরো অধম আরো নিচে আরো গমরা আরো নিকৃষ্ট হয়ে যায় এখন দেখুন আপনি পৃথিবীর যে মানুষ যেরকম ক্রাইম গুলো করে এইরকম ক্রাইম আর কোন জানুয়ার করে আমাকে বলে বাঘ ভাল্লুক স্বীকার করে জানত কোন প্রাণীকে এটা সে এই জন্য করে যে তাকে আল্লাহ তারা খাওয়া এটার মধ্যেই রেখেছেন কিন্তু তার প্রতিশোধ নেওয়ার জন্য কতগুলোকে মেরে ফেলতে হবে এই কাজ করে নাকি বসে বসে বাঘ ভাল্লুক ওইটাই শিকার করে যেটা তার খাওয়ার দরকার তার লাঞ্চ লাগবে ডিনার লাগবে বা ব্রেকফাস্ট লাগবে এছাড়া মানুষের মধ্যে জানোয়ারের মধ্যে এমন কোনো প্রবণতা কি আছে যে কত মেরে সাফ করতে হবে এরকম নাই তার এই বেলা খাওয়ার জন্য একটা লাগবে একটাই করতে পাঁচটা করবে না শিকার ঠিক কিনা বলেন মানুষ চান্স ফলে বাড়ি কয়টা দখল করবে যদি বাড়ি সারা দুনিয়া দখল করতে তাও পারবে যদি তার সুযোগ হতো তাহলে মানুষের যে ধরনের যেরকম টর্চার মানুষ করে নির্যাতন মানুষ করে এরকম কোন জানোয়ার কোন জানোয়ার কেটে নির্যাতন করে আমাকে বলেন আছে কিভাবে মানুষ একটা সুস্থ মানুষকে নির্যাতন করতে করতে কি অবস্থা করে এগুলো আপনারা সব দেখতে পাচ্ছেন তাহলে মানুষ যে সবচেয়ে খারাপ হয়ে যেতে পারে সবচেয়ে বড় ক্রিমিনাল হতে পারে এটা এই আল্লাহ তালা বলেছেন কোন জানোয়ার এত ক্রিমিনাল হয় না কোন জানোয়ার এত বড় মারাত্মক অপরাধী হয় না মানুষ যদি যেভাবে হতে পারে আসফালা সাফেলি আল্লাহ তাদেরকে বলেছেন এরা হচ্ছে আল্লাহ তালা এই অন্তর থাকা সত্ত্বেও যে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ তালা দিয়েছেন হৃদায়তের জন্য অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন আমি তাদেরকে কর্ণ দিয়েছি কান দিয়েছি চক্ষু দিয়েছি দিল দিয়েছি যে দিলের মধ্যে ভালো মন্দ ক্ষমতা বিবেক রয়েছে সেগুলো দিয়েছি আমি তাদের এই চোখ কান এবং অন্তর কোনো কাজেই লাগলো না কোন ফায়দা তাদেরকে দিল দিল না যখন তারা আল্লাহর আয়াতকে কে মানতে অস্বীকার করে ফেলল এগুলা তাদেরকে কোন বেনিফিট দিতে পারল না এগুলার কোনো ফায়দা তারা নিতে পারল না বরঞ্চ তারা বোবা বধির এবং অন্ধ এরকম যে তারা কোনোদিন হকের দিকে ফেরত আসে না তারা হচ্ছে বোবা বধির এবং অন্ধ কাজেই তারা কিছুই বুঝতে পারে না আকল খরচ করতে পারে না আকলকে কাজে লাগায় না তাদের অন্তর তাদের মানসিকতা এত খারাপ যদি আল্লাহতলা তাদেরকে জোর করে কোন জায়গায় শোনানো তারপরেও তারা শোনার পরেও এখান থেকে তারা পেছনে ফেরার চলে যাবে পালিয়ে চলে যাবে অহমে তারা মুখ ফিরিয়ে নেবে কোনদিন তারা হককে গ্রহণ করবে না এই চোখ এবং কান এগুলো এই অঙ্গগুলো অন্তরের সঙ্গে গাথা অন্তরটা যদি ঠিক হয়ে যায় তাহলে এগুলো ঠিক হয়ে যাবে সে কথা আর কি আয়তে আল্লাহ তালা বলেন যে আসল যে চোখ দেখি আমরা বাহ্যিক চোখ এটা তো আসল অন্ধ না আসল অন্ধ কোনটা আসল অন্ধত্ব কোনটা যে অন্তরের মধ্যে যে চোখ আছে ওই চোখটার অন্ধ দিকে হয়ে যায় সেই আসল অন্ধ এই জন্য কোনো কোন অন্ধ মানুষ আছে চোখ না থাকার পরেও তিনি দিনদার হতে পেরেছেন পারেন আল্লাহর প্রতি মজবুত হয়েছে পাওয়া যায়নি অনেক বড় বড় আলম পাওয়া গেছে যে তারা অন্ধ ছিলেন সারা জীবন কিন্তু আল্লাহ এত সান দিয়েছেন কাজে অন্তরের চোখটা যদি কানা হয়ে যায় অন্ধ হয়ে যায় খালাস তাহলে এই বাহ্যিক চোখটাকে কোনো কিছুই উপকার করতে পারে পারেনা আচ্ছা আজ আল্লাহ তালা বলেছেন কি এই অন্ত কেন হয় ফাহু আমি যাকে যে ব্যক্তি রহমান আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে আল্লাহর কাছে আসতে চায় না তার জন্য আমি শয়তান সঙ্গী একটা জোগাড় করে দেই শয়তান সঙ্গী সারাদিন তার কানে ওয়াস ও ইসলামের ধারে কাছে এইরকম লোক আছে আমাদের সমাজে যে জীবনে কোন ইসলামের কোন বয়ান কথা শুনতে সে রাজি নয় শুনে আছে কিনা বলেন যথেষ্ট আছে কারণ তাকে শয়তান এগুলো শুনতে দেবে না তার জন্য আর কত প্রোগ্রাম আছে কত মিটিং আছে কত রকমের গান গাজনা আছে এগুলো শোনাবে কিন্তু তাতে দিনের কথা না শুনে তার পেছনে লেগে আছে এই লোকগুলো হচ্ছে রাফেল রাফেল হওয়ার কারণে শয়তান তার হয়ে গেছে তাকে আর তার সচেতনতার সৃষ্টি হওয়া তার ভিতরে কোন অ্যাওয়ারনেস সৃষ্টি হওয়া একটু আল্লা দিকে আসার একটু বোধ দয় হওয়া হতে দেবে না শয়তান তাকে ভালো করে একদম তার হাতের মুঠেই নিয়ে গিয়েছে এই অবস্থা থেকে নিস্তার পাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে ডাকতে বলেছেন বেশি করে বেশি করে বলেছেন ডাক্তার করে আমরা গাফেল না হয়ে যায় আমাদেরকে এরকম গাফেল না বানিয়ে ফেলে আল্লাহ তালা দিকে আসার জন্য বলছেন পরের আয়াতে আসমাউল হেদি আসমা ছেড়ে দাও ওদেরকে পরিহার করো যারা আল্লাহ তালা নামগুলো নিয়ে সীমা লঙ্ঘন করে ওচিরেই তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে যা কিছু তারা আল্লাহ তালার নামগুলো সম্পর্কে এখানে এসেছি আল্লাহ কয়টা নাম আছে নামের খবর আমরা পেয়েছি এবং নামগুলো কিন্তু সুন্দর নাম আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ তালার জন্য আল্লাহ তালা কি ধরনের নাম চুজ করেছেন সুন্দর নাম অল আসমা উল হসনা সুন্দর সুন্দর নামগুলো আল্লাহ তালার জন্য আল্লাহ তালার নামগুলো সুন্দর আল্লা তালা তো এক তার জাতি নাম তার আসল নাম কোনটা আল্লাহ এটা হলো মূল নাম এখন আল্লাহ তালা এত সিফাত কেন এত যেগুলাকে আসমা উল্লাহ হাসনাবাহ এবং সিফাত এগুলো এত নাম আল্লাহ তালা কেন নিয়েছেন নিজের জন্যে শুধু আল্লাহ বলে কি যথেষ্ট হতো না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 আল্লাহ আধুনিক যে কত ক্ষমতা আছে এগুলা এইগুলা থাকার কারণে যিনি সৃষ্টি করেন রাহিম রহমান যার দয়া মায়া অনেক বেশি এইভাবে করে তা ওয়াবি তা অবকুল করেন এইভাবে করে আল্লাহ তালার প্রতি এত কি কি ক্ষমতা তার আছে তার পরিচয়কে আমাদের কাছে তুলে ধরার জন্য এতগুলো নাম তিনি আমাদের কাছে পেশ করেছেন কোরআন হাদিসে এই সবগুলো আসছে কাদের এসেছে রেছে রাহিম এসেছে বিভিন্ন আয়াতে গাফুর এসেছে অনেকগুলো নাম এভাবে এসেছে হাই কয়ুম নিরানব্বই নাম এসেছে এবং সেই নিরানব্বই নামের খবর আছে যে হাদিসে নবী করিম সালাম বলেছেন ইনআল্লাহ আন ওয়া তেসে ইনা ইসমান মে আতান ই হেদান যে আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে এক কম একশা দেখালার জন্য যে ব্যক্তি এগুলাকে ভালো করে সংরক্ষণ করবে এই নিরানব্বই নামকে যে ব্যক্তি সংরক্ষণ করে হেফাজত করে সে ব্যক্তি জাননাতে যাবে আহুতর ইহেবুল তিনি হচ্ছেন বেজ তিনি বেজোর সংখ্যা কে ভালোবাসেন জোড়া নাই পাঁচ হলে জোড়া নাই বেজোর সংখ্যা আল্লাহ এক তিনি বেজোর তিনি তো এক আর তিনি বেজোর সংখ্যা ভালোবাসেন যে কোনো কাজে বেজোর করা অনাম্বার এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম কি করতেন পানি খাওয়ার সময় তিনবার খেতেন পাঁচবার খেতেন এরপরে যখন তিনি খেজুর খেতেন বেজর সংখ্যক তিনটা পাঁচটা সাতটা যে কাজ তিনি বেজর করতেন ওজুর মধ্যে তিনবার চারবার না না। এরকম প্রায় কাজের মধ্যে তিনি কি করতেন বেজর সংখ্যক করতেন যে আল্লাহ তালা এটা পছন্দ করেন আপনি যখন কোন কিছু গণবেন চেষ্টা করবেন বেজর সংখ্যক হয় কি না জড় এক রাতজর পাঁচ রেজর এরপর হল যে এই নিরানব্বই নামের কথা এসেছে কিন্তু হাজির শরীফে দেখা যায় যে কিছু আরো নাম আল্লা তালার আছে যেগুলো আমাদের জানা নাই এটার খবরও আছে সেই হাদিস কোথায় পাওয়া যায় এই হাদিস আছে মুসনাদ মোসনাদ আহমাদ হয়েছে মোসিবতের দোয়া অনেকে বিপদে আপদে পড়েন দৌড়ে আসেন মসিদিকে অ্যানাউন্স করে সবাইকে দোয়া করাই দেন এই যে একটা আমাদের সিলসিলা জারি হয়েছে এগুলোর কোন দলিল কোরআন হাতেছে নাই সবাই কিনে দোয়া করেন সবাই করে। সমস্ত দোয়া নবী করিম সালাম নিজে এক একা করেছেন একা করানোর জন্য শিখিয়েছেন যে কোনো ব্যক্তির কখনো যদি কোনো বড় বিপদ আপদ দুশ্চিন্তা মুসিবত নাজিল হয়ে যায় আর সে এই নিম্নের দোয়াটি পড়ে আল্লাহ ইনিয়া আব্দুকা আমার মা বাবাও আপনার গোলাম আল্লাহর কাছে অবনত হয়ে নিজেকে পেশ করে তারপরে বলে না সিয়াতি বেয়াদিকা আমার কপাল আপনার হাতে ধরা ভাগ্য আপনার হাতে ধরা মাদিন আমার ব্যাপারে ভালো মন্দিরা হওয়া আমার বিপদ আপদ বা এর থেকে উদ্ধার পাওয়া আমার দুনিয়া আখড়াতের সকল বিষয়ের ফাইসালা আপনি যেটা করে দিবেন সেটা হয়েই যাবে। আমার ব্যাপারে আপনি যে ফায়সালাই করে দিবেন সেটা হয়ে যাবে কেউ আটকেতে পারবে না আদলেন ফি ইউকা আর আমি স্বীকার করি যে আল্লাহ আপনি আমার ব্যাপারে যে ফয়সালা করেন আপনার ফাইসলা করেন সমস্ত এগুলো আল্লাহ তারা কতক্ষণ প্রশংসা চললো এতক্ষণ এখনো কিন্তু আসল দোয়া আসে দোয়ার আগে কি প্রশংসা এই প্রশংসার শেষে দোয়ার মধ্যে এখন আসছে আল্লাহ আসালুক লাকা আল্লাহ আপনার যত নাম আছে সব নাম ধরে আমি আপনাকে ডাকি সবগুলো নামের দোহাই দিয়ে আমি আপনাকে ডাকছি সামা বিহিনা যে নামগুলো আপনি নিজের জন্য নামকরণ করেছেন ওই সবগুলো নাম ধরে আমি আপনাকে ডাকি যেগুলার নাম আপনি উল্লেখ করেছেন আমাদের কাছে জানা আছে কয়টা জানা আছে আমাদের নিরানব্বইটা আহ আন তাহি কিতাবিকা অথবা আপনার কিতাবের মধ্যে কিছু নাম কিছু গুণাগুণ আসছে কিছু মনে করেন ভার্বের মধ্যে ক্রিয়ার মধ্যে এসেছে যেগুলা সেফাত এই কিতাবের মধ্যে যত আপনার গুণগান ক্ষমতার কথা আছে এগুলো ধরে আপনাকে ডাকি আহ আল তাহ আহাদিকা অথবা আপনার সৃষ্টির কাউকে যদি এমন কোন খাস নাম শিখান যেটা আপনি কাউকে জানতে দেননি সেটা ধরেও আল্লা আল্লাহ আপনি আপনার কাছে দরখাস্ত দেয় সেটার দহাই দিয়ে কোনটা কোন না সেটার দহাই দিয়ে আল্লা আপনার কাছে দরখাস্ত দেয় এখানে বোঝা গেল যে তাহলে নিরানব্বই নামের বাইরে আল্লাহ নাম থাকতে পারে কিনা থাকতে পারে না থাকলে কি রসুল্লাহ সাল্লাহাম নিজের মন গোড়া এগুলা জোগাড় করেছেন তিনি কখনোই মন গড়া কিছু জোগাড় করেন না যেটাই তিনি বলেন সংক্রান্ত সেটা এক ওয়াহী ওয়াহি ওনার কাছে ওয়াহি করা হয় ওনার অন্তরে যে ভাবগুলো ফুটে উঠে যেগুলা উনি দোয়ার মাধ্যমে দিনের কথা বলেন বা যে কোনো তরীকায় বলেন সবগুলোই কি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি তাহলে বুঝা গেল যে আল্লাহ তাল আরো নাম রয়েছে তাহলে ওই হাদিসে নিরানব্বই নামের কথা কেন আসলো যে নিরানব্বইটা জানানো হয়েছে ওইগুলোর খবর ওই হাদিসে এসেছে আর যেগুলোর খবর জানানো হয় নেই আমাদেরকে সেগুলোর খবর ওই নিরানব্বই নামের মধ্যে নেই সেগুলোর খবর এই হাদিসের মধ্যে আছে সেটা আমরা জানি না কিন্তু সেগুলোর দোহাই দেওয়া আমাদের জন্য যায়জ আছে কারণ রসুল্লাহাম এই সুন্দর দোয়া আমাদের কাছে আমি যে মুসিবতে আসি এতক্ষণ আপনাদের প্রশংসা করে সব মেনে নিয়ে আপনার কাছে মাথা নত করে দিয়ে এখন আমি কি বলতে চাই আল্লাহ আন্তর আবিমা রবি আকালবি আল্লাহ কোরআন দিয়ে আমার অন্তরটাকে মানে আমার কোরআনকে আমার অন্তরের বসন্ত বানিয়ে দিন মানে আমার অন্তরের সুখ শান্তি ব্যবস্থা করে দিন আনন্দ দিয়ে দিন অর্থাৎ আমার বিপদ দুঃখ দুশ্চিন্তা দূর করে দেন আমার দিনটার মধ্যে আলোর শান্তি দান করেন ও নুরা সাদরি আমার অন্তরকে আলোকিত করে দেন আমার অন্তরে আলোর ব্যবস্থা করে দেন ও জালা হাজনি আমার যত দুশ্চিন্তা আছে সব দিন দূর হয়ে যায় এই দোয়ার কারণে ও দেহা বাহাম্মি এবং আমার যেন সকল দুশ্চিন্তা এবং সব কিছু বিদায় হয়ে যায় এই দোয়াটা পরে কেউ যদি এইভাবে করে আল্লাহর কাছে বিপদ আপদে চায় তাহলে কি হবে ইহু হাম্মু আল্লাহ তালা তার দুঃখ বিপদ বসিবত আর দুশ্চিন্তা সব দূর করে দেবেন ও আব্দালাহু আর এই পরিবর্তে অন্তরের মধ্যে একটা সুখ শান্তির ফোয়ারা বইয়ে দিবেন এই দোয়া শোনার পরে এখন আপনাদের মনে কেমন লাগছে বলেন কি করতে হয় কেমন লাগে এখন এই দোয়ার কথা শুনে মনের মেধে কি আস্তে আস্তে চিন্তা বলেন কথা বলে চুপ করে বসে শিখতে মনে যায় না হ্যাঁ হ্যাঁ সেই খবরই আছে এই দোয়া শোনার পরে সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ আফাল আল্লাহ হে আল্লাহ আমরা কিটা শিখবো না তাহলে এটা কি আমাদের শেখা উচিত না আপনাদের মনের কথাই সাহেব করেছেন তাহলে এই আয়াতে পাওয়া গেল এই আয়াতে তাফসিরে যে যদিও আল্লাহ তালা নিরানব্বই নামের কথা এই আয়াতে এসেছে বা এখানে নাম্বার আসেনি হাজির শরীফ নাম্বার এসেছে আল্লা তালা এই বাইরেও নাম থাকার আছে যেটা আমরা হত জানি না কিন্তু সেগুলো দোহাই দিয়ে আমাদের জন্য সুন্দর একটা দোহা উল্লাহাম লিখে দিলেন এরপরে আল্লাহ শেষ করেছেন কি দিয়ে যারা তার আগে ওয়জারুল্লাহ আইল হেদুল আফি আসমাই যারা আমার নাম নিয়ে বাড়াবাড়ি করে শিবা লঙ্ঘন করে এদেরকে আপনি পরিহার করুন এদেরকে আপনি পরিহার করুন এদেরকে আপনি বর্জন করুন এদেরকে আপনি চলুন ওদের ব্যাপারে আপনি কনসার্ন হয়ে তাদের সঙ্গে খুব বেশি সময় নষ্ট করার দাওয়াত কাজ করেন তারা কিভাবে সীমা লঙ্ঘন করতানায় বিভিন্ন মূর্তির নামকরণ গুলো আল্লাহ তালার শেফা থেকে তারা নিয়েছে ইমাম কেথি রহমতুল্লাহ আলহি বলেছেন যেমন তাদের একটা মূর্তি নাম ছিল লো থেকে নিয়েছে ইস্তাক্লা তামিন আল্লাহ আল্লাহ থেকে নিয়েছে আল্লা আল্লাহ থেকে নিয়েছে আল্লাহ আর আল্লাহ কাছাকাছি আমরা আল্লাহ বল মূর্তির নাম আল্লা নামে এক মূর্তি ছিল সেটা আলার আলেক নাম থেকে নিয়েছে আল্লাহ আজিজ আজিজ উল গা আল্লাহ আজিজুল করিম এত সুন্দর আজিজ নাম আল্লাহ তালার আজিজের অনেক অতিশালী কাজীজের অর্থ আরেকটি অর্থ হচ্ছে যেটা যিনি মানুষের প্রতি দয়া মায় করেন এই সুন্দর নাম নিয়ে তাদের মূর্তির নাম দিয়েছে এভাবে করে তারা বিভিন্ন সীমা আল্লাহ নাম নিয়ে আপনি পরিহার করুন বাকি যারা আল্লাহ তালা কথা শুনতে চায় তাদেরকে শোনান তাহলে আল্লাহ তালাকে ডাকার জন্যে আমাদেরকে এই সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে এখন ওই যে হাজির এসেছে যেই ব্যক্তি এগুলার মান আহ দাখাল জানা যে ব্যক্তি এগুলাকে সংরক্ষণ করে হেফাজত করে নামগুলোর সে জানাতে যাবে এর অর্থ কি কেউ কেউ মনে কর্ত করে ফেলে হয়ে গেল না শুধু মুখস্থ নয় মুখস্ত করতে পারলে তো অনেক ভালো মুখস্থ না করে এটা লিখিতে পাওয়া যায় সেখান আপনি যদি ডেইলি পড়েন অর্থ সহকারে এটা একটা ভালো আমল আল্লাহকে ডাকা হয়ে গেল সবগুলো নাম ধরে ধরে তো এই অর্থ বোঝা এটা আরেকটি বড় মেইন পারি কেউ এই নামগুলোর অর্থ না বুঝে তাহলে আল্লাহ তালা সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়াটা তো সীমাবদ্ধ হয়ে গেল আর সেগুলা যদি বুঝে তাহলে আল্লাহ তালার সম্পর্কে তার ধারণা কত বড় হবে অনেক ব্যাপক এই জন্যই আল্লাহর পরিচয়গুলো ফুটিয়ে উঠেছে এই সমস্ত নামের মাধ্যমে তাই না তো নাম আমাদের পরিচয় আপনার নাম কি আমার নাম আব্দুর রহিম আপনার পরিচয়টা পাওয়া গেল তো এখন আমাদের এর চেয়ে বেশি পরিচয় নাই যদিও আসে আমরা একটু মোটা নাকি চিকন লম্বা নাকি ঘাটো কিছু আমরা যোগ করি কিন্তু এগুলো তো আহমিক কোনো ভালো কোয়ালিটি না খুব ফসাও যদি হয় খুব এর মধ্যে কত ফজিলত আছে কত ফর্মে চলবে তো আমাদের আর পরিচয় দেওয়ার কি আছে আমার অনেক বড় ডিগ্রি আছে কিন্তু ডিগ্রি যদি আমাকে আল্লাহ মাফ করুন জাহার নামে নিয়ে যায় ডিগ্রি কোনো কাজ লাগলো এটাও বেকার অনেক টাকা আছে এগুলো যদি জাহার নামে নিয়ে যান এটাও বেকার তা আমাদের আর পরিচয় দেওয়ার নাম ছাড়া আর কি আল্লাহ এতগুলো নাম আমাদের ডাকতে হবে জানতে হবে কাজে জানা অর্থ জানার চেষ্টা করা এবং বিপদ আপদে পড়লে ওই এক একটি সেফাকে কাজে লাগানো যখন রিজিকের অভাবে আসি চাকরি বাকরি নাই আল্লাহ তালা রজ্জাত আল্লাহ আপনি তোরা যাক আপনি রেজেক দান করি আল্লাহ আপনাকে রেজেক এই নামের দোহাই দিয়ে আপনি আল্লাহ আমার রেজেকে বরখ দান করেন আমার চাকরি জোগাড় করে দেন আল্লাহ এরকম করে আপনার বিভিন্ন সময় বড় গেছি তাহলে আমি এখন আল্লাহ তালা কাছে এই দোয়াগুলোর মাধ্যমে চাই তাওয়াক্কল করে আল্লাহ আমি ফাহু হাসবো আল্লাহ কিছু তিনি একাই যথেষ্ট তাহলে বিপদে পড়লো আমার পেরেশানির কারণে আমার আল্লাহ আমার জন্য এইভাবে করে এক একটি মুহূর্তে আমরা আল্লাহ হয়ে পড়েছি কত ডাক্তার আল্লাহ যদি বলেন তিনি যদি করে দেন কোন তিনি বলেছেন আমি যখন অসুস্থ হয়ে তিনি আমাকে শেফা দান করেন আল্লাহ আপনি কোরআনে বলেছেন এই কথা সেই আয় দোহা দিয়ে বলে আল্লাহ আপনাকে আমাকে সেফা দান করেন এইভাবে করে নামগুলোর ফাই আমাদের এরপরে আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে কিছু আসে উম্মত কিছু জাতি আসে কিছু লোকজন আসে কিছু কম আসে তারা কি করে ইয়াদুন হক তারা হেদায়তের হক তারা হেদায়তের কাজে আসে হেদায়তের কাজ করে তারা ডাকে অনসাফ কায়ে করে হকের মাধ্যমে এই কথা এখানে কেন আসলো শুরুতে আল্লাহ তালা বলেছেন ওলা কাদি জাহান্ন আমি অনেক মানুষ এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহানো সবাই ওই দিকে আল্লাহ উম আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন কিছু জাতি এমন কিছু লোকজন আছে ইয়াহুন আল হাক যারা এই পথে নিজেরা থাকে শুধু অন্যদেরকে ডাকে এই কাজ তারা করে আল্লাহর কাজ করে মাধ্যমে তারা ইনসাফ কাছে আখেরি নবী এর উম্মতের মাধ্যমে আমাদেরকে এখানে ইঙ্গিত করা হয়েছে যে আমরা জাহান নামে যাওয়ার জন্য চেষ্টা করছি না আমরা চেষ্টা করছি আল্লাহর পথে থাকার জন্য আল্লাহ তালার দিকে মানুষদেরকে ডাকার জন্যে আল্লাহ তালা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন এইরকম এই উম্মতের মধ্যে আবার সবাই সেদিকে যাবে না এই উম্মতের মধ্যে আবার পথে নাই এখানে ছুটে যাচ্ছে কাজে এই উম্মতের মধ্যে একটা গোষ্ঠী আছে সে খবর হাজি এসেছে দাওয়া দিয়ে যাবে আওয়াজ তুলতে থাকবে হকের পতাকা নিয়ে তারা এগিয়ে যাবে লাই আহমান খাদ আহম যারা তাদেরকে আহ যারা তাদেরকে লাঞ্ছনা দিতে চায় তারা তাদের মোকাবেলায় তারা চুপ করে হাতুমার সা কেমত পর্যন্ত এই হক দল পৃথিবীতে থাকবে নাকি থাকবে না কেমন আসার কিছুদিন আগ পর্যন্ত থাকবে এখন শেষ মুহুর্তে অবশ্য সব শেষ হয়ে যাবে তাহলে এই হকের দিকে ডাকার দলও থাকবে আর বাতিলের দিকে থাকার দলও থাকবে দুই দলই পৃথিবীতে থাকবে দনো দলের মধ্যে মাঝে মধ্যে কিছু সংঘর্ষ হয়ে যাবে রক্তপাতও হয়ে যাবে কারণ বাতিল পন্থীরা সীমা লগ্ন করে হককেই শেষ করে দিতে চায় কাজে এইরকম একটা কাশমকাশ একটা সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্যে উন্মতের মধ্যে থাকবে তাদের কথাই আল্লাহ আল্লাহতালা বলছেন যে ইয়াহাদ হক তারা হকের দিকে লোকদেরকে ডাকবে নিয়ে আসার জন্য আর এই হক পথীদের মোকাবিলায় যারা হকির বিরোধী আছে তাদের অবস্থা তারা কি হকির বিরোধীরা শক্তিশালী না দুর্বল এখন মুশকিল দুর্বল কই না শক্তিশালী কোনটাকে বিপদে পড়ে মানে আখেরাতে তো তারা দুর্বল হবে দুনিয়ার মধ্যে এখন দুনিয়ার হিসাবে তাদেরকে কি মনে হয় অনেক শক্তিশালী মনে হয় কথা আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে আমার আয়াতকে অস্বীকার করে বসল দেখা যায় তাদের হুম তাদেরকে আমি আস্তে আস্তে ছাড় দেবো ছাড় দেবো ছাড় দেব দুনিয়া আরো বেশি করে দেব রসিদ ঢিলা করতে থাকবো তাদের জন্য মিন হাই ঢিলা করতে করতে কোন দিকে নিয়ে যাচ্ছি তারা টের পাচ্ছে না তারা মনে করছে খালি সুখ শান্তি দিচ্ছি তাদেরকে খালি দুনিয়া দিচ্ছি দিয়ে যে এমন জায়গায় নিয়ে ফেলবো একদম নির্ঘাত জাহান নামে নিয়ে ফেলে দেব সেই খবর সে এখনো কিছু টের পাচ্ছে না আমি ঢিলা দেই রশি ঢিলা দেই সুযোগ দেই সময় দেই আর ক্ষমতা দেই আরো ধর্মার কাঠ করে আর আমি দিলাম শুধু কিন্তু ইন্না কৈদি মাতিন আমার পরিকল্পনা শক্তিশালী আপনার অন্য আয় আল্লাহ বলেছেন যখন তারা আমাকে একেবারে ভুলে গেল আমার কোনো কথাই তারা জীবনে উচ্চারণ করবে না আমার দিকে কোনোদিন আসবে না এরকম গাফেল হয়ে থাকলো আমি তাদের জন্য মনে হয় সবকিছু দরওয়াজা খুলে দিলাম তাদের জন্য মানে দুনিয়া খোলা হয়ে গেছে দুনিয়া সব তাদের হাতে চলে আসছে কি চায় সব পাওয়া হ্যাঁ না বাড়ি গাড়ি জাগা জমি দখল টাকা পয়সা কত কোটি কত মিলেন সে নিজেও জানে সব খুলে দিলাম তাদের তারপরে কি করি হাতটা ইফারে যখন সব পাই একই যে খুশি তার দুনিয়া তো সমস্ত আমার জন্যই আসছে আমার জন্য দুনিয়াটা মনে হয় আমার জন্য সব খোলা হয়ে গেছে এত খুশি বাগ হয়ে আছে সে তারপরে বাগদা হঠাৎ করে আমি তাকে এমন ধরি এই ধরা যে ধরলাম তখন সে একদম হতাশ হোপলেস আর তার রক্ষার কোন উপায় আছে কোন উপায় নেই সব শেষ একদিনে সব শেষ হয়ে যেতে খনিকে ভিতরে তার সমস্ত সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যেতে পারে তারা কি চিন্তা করে না যে তাদের যে সঙ্গীটা তাদের যে সাথীটা যে নবী তাদেরকে ডাকে রাত দিন আমার দিকে তারা বলে এর তো জিনে পেয়েছে অথচ তিনি হচ্ছেন ইনহ ন তিনি হচ্ছেন সুস্পষ্ট সাবধানকারী ওনা কি জিনে পেয়েছে তারা প্রচার করতো যে ভূতে পেয়েছে এই কি জানি বলে উল্টা পাল্টা সব এগুলো সব উল্টা কথা ইহ উল্টা কথা তাদের কাছে ইয়ামান থেকে সে কিছু ঝাড়ফুঁক জানতে পারছে খুব ভালো ঝাড়ফুঁক জানতেছে খুব তো এখন মক্কা যখন শুনলো যে মোহাম্মদ নামে লোকেরা বলে এক লোক আসছে সমাজের তারা ভূতে পাইছে না জেনে পাইছে কি যে বলে আমাদের বাপ দাদার ধর্ম কর্ম সব বিরুদ্ধে খালি উল্টোপাল্টা কি বলে তখন সে বলে যে ভালোই তো আমি পাইলে দেখি তার তদবির করা যায় কিনা তার ঠিক করার জন্য তো পাইয়ে গেলাম রসুলকে এসে বলে যে মোহাম্মদ শুনো তোমার যদি ভূতে পেয়ে থাকে যিনি ভূতে পেয়ে থাকে আমি কিন্তু ভালো রুকিয়া জানি ভালো তদ্বির জানে আসা তুমি আমি তার একটু তদ্বির করে দিই তোমার উল্টোপাল্টার কথা সব ঠিক হয়ে যাবে তো তিনি এটা শুনে এখন কি করবেন তিনি আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ তাকে তাকে গোমরাহ করার কেউ থাকে না আর আল্লাহ তাকে গোমরা করেন তাকে হেদায়ত করার কেউ থাকে না এই দুই এক লাইন বললেন বলে কি বললা কি বললা আবার বলতো আবার বলতো তিনি আবার বললেন সে স্তম্ভিত হয়ে গেছে বলতো আবার বলতো আবার বললেন তিনবার যে মহাম্মদ কথা বলছো এত পাওয়ার ফুল কথা এত পাওয়ার আমার মনে হয় তল দেশে পৌঁছে গেছে তোমার কথা মোহাম্মদ তোমার হাত আমি এখন ইলা মহামুদ্র আসলে পরে থাকি এই নবীকে আজ কেও তার বিরুদ্ধে কত অপপ্রচার করা হয় আল্লাহ আমাদেরকে এই নবীর সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার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 लंडन इ वन वन इजे फोन ओ टू ओ से